বারা রদিল তু হতে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন নবী সাল্লাহ আলাইস্লাম এর ছেলে ইব্রাহিম রদিল্লাহতালাহ ইন্তেকাল করেন তখন তিনি বলেন জান্নাতে এর এক ধাত্রী আছে